रहमान राहिम आज आप कथा मियान्मारे राखाइन प्रदेश के निर्तित निगृहित बर्बरतार शिकार हुए जे सब লাখো লাখো মুসলমান রোহিঙ্গা ভাই বোন বাংলাদেশে এসেছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার সরযন্ত্র এবং তাদেরকে কেন্দ্র করে বিভিন্ন রকমের অপরাধী চক্রের তৎপরতার অল্প কয়েকটি বিষয় নিয়ে গত পঁচিশে আগস্টের ঢালাও বহিষ্কার এবং রোহিঙ্গাদের ড্যাস করে বাংলাদেশে আসার পরেও বন্ধ হয়নি তাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার মিয়ানমার সরকারের পক্ষ থেকে করা হচ্ছে একইভাবে ভারতীয় সরকার এবং গণমাধ্যমেও কিছু কিছু এসেছে আর আমাদের দেশেরও কোনো কোনো গণমাধ্যম কারো কারো রচনা লেখায় বক্তব্যে বিভিন্ন রকম অপপ্রচার হচ্ছে যেটা এইসব বিপন্ন মানুষকে আরো বিপন্ন করে তুলছে তাদের প্রতি মানুষকে বিতৃষ্ণ করে তোলা তাদের প্রতি ঘৃণার সৃষ্টি করা অনিহার সৃষ্টি করার জন্য এসব অপপ্রচার অনেক বড় ভূমিকা রাখছে এর জন্য এসব অপপ্রচার বন্ধ করে যথাযথ মানবিক একটি পরিস্থিতি তৈরি করা তাদের জন্য খুবই দরকার আমরা অপপ্রচারের কয়েকটি দিক যদি এখানে সামনে আনি একটি হচ্ছে। তাদের সম্পর্কে বলা হচ্ছে তারা মিয়ানমারের নাগরিক নয় এটা মিয়ানমারের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে এবং বুঝে না বুঝে বাংলাদেশেও ইতিপূর্বে কেউ কেউ এই কথাগুলো বলতেন এখনো বলা বন্ধ করেননি যে রোহিঙ্গারা বাংলাদেশের চট্টগ্রামের নাগরিক তারা বাংলা ভাষাবাসী তারা আসলে মিয়ানমারের নাগরিক নয় এজন্য মিয়ানমার থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া তাদেরকে বের করে দেওয়া তাদেরকে নাগরিক হিসেবে না করা এটা যুক্তিযুক্ত এরকম একটা অভিযোগ তারা তুলতে চেয়েছেন কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের সকল পর্যায়ের গণমাধ্যম সচিত্র প্রতিবেদন সহ পেছনের বিভিন্ন ইতিহাসে এটা প্রমাণ করেছেন যে রোহিঙ্গারা ওই দেশের শুধু নাগরিকই ছিলেন না তাদের অনেকেই সংসদ সদস্য ছিলেন নীতিপূর্বে এবং মন্ত্রী পর্যায়ে ছিলেন সংসদীয় সচিব পর্যায়ে ছিলেন রোহিঙ্গা ভাই বোনেরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ওই জাতির ক্ষেত্রে রেখেছে বার্মা এবং মিয়ানমারের সরকারে রেখেছেন নিছক ষড়যন্ত্রমূলকভাবে সাইটের দশক থেকেই তাদের উপর অত্যাচার শুরু হয় এবং তাদেরকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার চেষ্টা দিন দিন বাড়তে থাকে তো এজন্য রোহিঙ্গারা নাগরিক নয় এটা একটা অপপ্রচার এটা একটা ভুল প্রচার মিথ্যা প্রচার উদ্দেশ্যমূলক প্রচার এ প্রসঙ্গে আমরা বলতে চাই যে স্কুলের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে একটি গল্প রয়েছে ভ্রমণ কাহিনী বিপ্রদাস বড়ুয়ার লেখা মঙ্গলুর পথে যেটা নিয়ে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ কিছু গণমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়েছে সেই গল্পটিতে রোহিঙ্গাদেরকে চট্টগ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের বাসিন্দা হিসাবে আখ্যায়িত করা হয়েছে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে এবং জোরালো প্রতিবাদ হয়েছে যে এই গল্পটি পাঠ্য বই থেকে সরিয়ে ফেলা হোক কারণ তথ্যগতভাবে এটি ভুল তথ্য এবং এটি মিয়ানমারের নিবর্তনমূলক এবং মিথ্যাচারমূলক তথ্যের সঙ্গে সাজুজ্যপূর্ণ একটি তথ্য বিপ্রদাস বড়ুয়া যিনি নিজেও বৌদ্ধ ধর্মাবলম্বী আমরা এখনো মনে করতে চাই তার এই তথ্যের সংযোজন রোহিঙ্গাদেরকে চট্টগ্রামের বাসিন্দা হিসেবে আখ্যায়িত এটা অসচেতনভাবে হয়েছে কিন্তু অদ্ভুতভাবেই এটি মিয়ানমারের সরকার এবং ওই দেশে অবস্থানকারী বসবাসকারী বৌদ্ধ নাগরিকদের বক্তব্য রোহিঙ্গা বিরোধী রোহিঙ্গাদের জাতিগত নির্মূল অভিযানের পক্ষের বক্তব্যের সঙ্গে সাহুজ্যপূর্ণ হয়েছে এ বক্তব্য বা এ ধরনের গল্প আমাদের পাঠ্য বইয়ে তো থাকতে পারেই না আমাদের কোনো গণমাধ্যমে এবং অন্য কোন প্রচার মাধ্যমে অন্য কোনো জায়গায় কোন নথিতে এ জাতীয় বক্তব্য কোন বাংলাদেশের হতে পারে বলে আমরা মনে করি না আমরা এজন্য পাঠ্য বই সংশোধন করা এবং এ জাতীয় অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া এবং ভূমিকা রাখা দরকার বলে মনে করি শরণার্থী আশ্রয় গ্রহণকারী ভাই বোনেরা যারা বাংলাদেশে এসেছেন আসার পরে এই অক্টোবরের শুরুতে অথবা সেপ্টেম্বরের শেষের দিকে একটি প্রচার দেখেছি গণমাধ্যমে এসেছে কয়েকটি সেটা হচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে যে রাখাইনে তারা হিন্দুদের একটি গণকবর পেয়েছে তারা দাবি করেছে এই হিন্দুদেরকে রোহিঙ্গা মুসলিমরাই হত্যা করেছে অদ্ভুত একটি অপপ্রচার যারা সেখানে কোন গণমাধ্যমকে ঢুকতে দেয় না কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধি সেখানে যেতে পারে না কোন খবর সংগ্রহ করতে দেয় না যারা সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে রোহিঙ্গা নাগরিককে হত্যা করেছে যেগুলোর ভিডিও ফুটেজ ফটোগ্রাফ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে নির্মম নিশংসভাবে নৃশংসভাবে সৈনিকদের হাতে নিহত হয়েছে রোহিঙ্গা ভাই বোনেরা সেগুলোর ব্যাপারে কোনো ধরনের কৈফিয়ত না দিয়ে সেগুলো যাচাই করার জন্য কোনো ধরনের সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে সেখানে ঢুকতে না দিয়ে অদ্ভুতভাবে একটি গণকবর আবিষ্কার করে এটা মুসলমানদেরও হতে পারে রোহিঙ্গা মুসলিমদেরও হতে পারে সেটাকে আড়াল করে এটা হিন্দুদেরকে হত্যা করে সেখানে গণকবর দেওয়া হয়েছে এবং হত্যাগুলো মুসলমান রোহিঙ্গারা করেছে এরকম একটা প্রচার দেওয়ার চেষ্টা করা হয়েছে শুধুমাত্র কয়েকটি উদ্দেশ্যে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যেসব রোহিঙ্গা ভাই বোন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদেরকে বিপদগ্রস্ত করা বিপন্ন করা আক্রান্ত করা এবং তাদের অবস্থানকে দুর্বল করা আরেকটি হতে পারে আরেকটি বড় প্রতিবেশী দেশ যারা তাদের আশেপাশের দেশের হিন্দু নাগরিকদেরকে সবসময় সহযোগিতা দিয়ে থাকে ভারত সেই ভারতের দৃষ্টি ব্যাপকভাবে রোহিঙ্গা বিরোধী করে তোলা ভারতের অবস্থানকে এবং ভারতকে আরো মরিয়া করে তোলা মিয়ানমারের এই রোহিঙ্গা বিরোধী অভিযানের পক্ষে এটি এজন্য এই অপপ্রচারটিও তারা প্রমাণ করতে পারে নাই সন্দেহাতীত ভাবে এটা প্রমাণিত হয় নাই এ প্রসঙ্গে এটাও মনে করার মতো যে বাংলাদেশে যে সব রোহিঙ্গা হিন্দু এসে আশ্রয় নিয়েছেন কয়েকশ তারাও প্রথমে বলেছেন যে তাদের কিছু মানুষকে মিয়ানমারের আর্মি এবং বৌদ্ধ ধর্মাবলম্বী উগ্রপন্থীরা হত্যা করেছে কিন্তু এখানে আসার পর যখন মিয়ানমার এ অপ্রচার শুরু করল তখন ফুসলিয়ে তাদের কয়েকজনকে সেখানে নিয়ে যাওয়া এবং এখানেও তাদের কারো কারো মুখ দিয়ে এ বক্তব্য বের করার চেষ্টা করা হয়েছে যে এই হত্যাকাণ্ড মুসলিম রোহিঙ্গারা তাদের উপর করেছে যদিও তাদের ওই বক্তব্য রয়েছে সাংবাদিকদের কাছে যেটা প্রচারও হয়েছে বাংলাদেশে যে তাদের ভাই হত্যা করেছে মিয়ানমারের আর্মি এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই যে এখানে আশ্রয় নেওয়া হিন্দু ভাই বিভ্রান্ত করা এটাও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম বিরোধী মিথ্যাচারপূর্ণ একটি অপপ্রচারের কৌশল বলে আমরা মনে করি সারা দুনিয়ার দৃষ্টি মনোযোগ সহানুভূতিকে দূরে সরিয়ে নেওয়ার একটি কৌশল আমি মনে করি এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো বিভিন্ন পরিবেশ তৈরি হচ্ছে তারা পরিবেশ নষ্ট করছে স্বাস্থ্যগত ক্ষেত্রে তাদের দ্বারা বড় ধরনের বিপর্যয় নামতে পারে এজন্য তাদের ব্যাপারে অতিরিক্ত সচেতনতা অথবা তাদের ব্যাপারে এক ধরনের সংরক্ষণশীলতা বাংলাদেশের নাগরিক এবং সরকারের দরকার এ ধরনের একটা অনুভূতি এবং তথ্য তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এসব ক্ষেত্রে আমরা বলতে পারি যে এগুলো অপপ্রচার এবং উস্কে দেওয়ার ভূমিকাই মূলত পালন করে রোহিঙ্গা ভাই যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদের দ্বারা যেসব ত্রুটি বিচ্যুতি হয় অথবা বড় রকমের কোন ক্ষতি হওয়ার যদি কোনো আশঙ্কা থাকে সেগুলো গণমাধ্যমে আসতে পারে সতর্কতার জন্যে নাগরিক পদক্ষেপের জন্য সরকারি পদক্ষেপের জন্য কিন্তু আমরা অনুরোধ করব অহেতু কোনো উত্তেজনা সৃষ্টি করে তাদের প্রতি নাগরিকদেরকে বিতৃষ্ণ করে তোলা বিরাট ভাজন তাদেরকে বানানো এবং তাদের প্রতি যেন সরকার এবং জনগণের সহযোগিতার হাত সম্প্রসারিত না হয় এরকম ভূমিকা রাখা আমাদের গণমাধ্যমের কারোর জন্যই উচিত হবে না আরেকটি প্রচার তাদের ব্যাপারে চালানো হয় যে তারা সেখানে জঙ্গিবাদী তৎপরতা চালিয়েছে এখানেও চালাতে পারে এবং চালাচ্ছে আমরা ক্ষেত্রে স্পষ্টতই যে কথাতে বলতে পারি সেটি হচ্ছে তাদের ব্যাপারে এটি মিয়ানমার সরকারের অনেক বড় ফুলিয়ে ফাঁপিয়ে বলা একটি বিষয় কিছু ঘটনা তো অবশ্যই ঘটেছে আরসার নাম আমরা শুনেছি কিন্তু বাংলাদেশেও তাদের কারণে বড় রকমের কিছু হচ্ছে এমন কোন তথ্য এখনো আসেনি তবুও এটার দায়দায়িত্ব আমাদের মতো মানুষের নেওয়ার কোন ক্ষমতা নেই আমরা শুধু এতটুক বলতে পারি যে কোনো গণমাধ্যমের উচিত নয় তিলকে তাল বানান বরং আমরা সরকারের প্রতিটি সচেতন বাহিনীকে যারা তথ্য সংগ্রহের কাজে থাকেন যারা বিভিন্নভাবে নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলায় ভূমিকা পালন করেন তারা ক্ষেত্রে পুরোপুরি সতর্কতা এবং সচেতনতা বজায় রাখতে পারেন যেন তাদের কোনো ধরনের তৎপরতা এবং উদ্যোগের কারণে বাংলাদেশের কোনো ক্ষতি না হয় তারা এখন বিপন্ন তারা মানবিক সংকটে জীবন পার করছেন অহেতু অন্ন বদনাম অভিযোগ আতঙ্ক তাদের সঙ্গে যুক্ত করে দিয়ে তাদেরকে আরো কণ্ঠাসা করে তোলা এবং তাদেরকে সহযোগিতা শূন্য করে তোলা এটা কোনো দায়িত্বশীল সংবাদপত্র কিংবা কোন কণ্ঠের কাজ হতে পারে না রোহিঙ্গা ভাই বোনেরা যেন অন্তত অমানবিকতার শিকার না হন অসহযোগিতার ক্ষেত্রে এজন্য এসব অপপ্রচারের জবাব দেওয়ার জন্য আমাদের সরকার এবং আমাদের দেশপ্রেমিক সকল গণমাধ্যমকে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য আমরা অনুরোধ করব আমরা আবেদন জানাব আমরা আহ্বান রাখব একই সঙ্গে আমাদের সরকারের এবং আমাদের গণমাধ্যমের আমাদের নাগরিক বিভিন্ন মহলের যেসব প্রতিনিধি পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের কাছে অনুরোধ করব আজকে রোহিঙ্গা জনগোষ্ঠীর এই সংকট যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে উস্কানিমূলক মিয়ানমারের পক্ষ থেকে হোক আর বাংলাদেশের ভেতর থেকে হোক ভারতের ভেতর থেকে হোক সব অপপ্রচার এবং অভিযোগ উচ্চারিত হয় এসবের অন্তত সঠিক জবাব যথাযথ জবাব এবং জনমত ইতিবাচক জনমত গঠনে ভূমিকা যেন রাখেন তাহলে রোহিঙ্গা সংকটের একটা সমাধান হতে পারে আমরা আবারও বলতে চাই আমরা জানি যে আজকে যারা এখানে আশ্রয় নিয়েছেন রোহিঙ্গা ভাই তাদের মূলত সমাধান হচ্ছে তাদের দেশে ফিরে যাওয়ায় তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার মধ্যে আমরা কেউ চাই না তারা দীর্ঘ মেয়াদের জন্যে দেশে অবস্থান করুন এবং এখানে তাদের একটা বিকল্প আবাসভূমি গড়ে উঠুক এটা আমাদের কারোরই আকাঙ্ক্ষা নয় তবুও তাদের এই কঠিন সংকটকালে তারা যেন যে কয়টা দিন মানবেতর একটি অবস্থার মধ্যেও এ দেশে তাদেরকে বাধ্য হয়ে অবস্থান করতে হচ্ছে নতুন কোন ষড়যন্ত্রমূলক বিদেশি অপপ্রচারের কারণে তারা আরও মানবেতর সংকটে পড়েন এমন পরিস্থিতি তৈরি না হোক এবং সচেতনভাবে কোন দেশপ্রেমিক নাগরিক এমন পরিস্থিতি যেন তৈরি না করেন আমরা আমাদের আলোচনার শেষে একটি অন্য প্রসঙ্গের দিকে যেতে চাই সংশ্লিষ্ট প্রসঙ্গ সেটি হচ্ছে রোহিঙ্গা ভাই কেন্দ্র করে আগত রোহিঙ্গা ভাই বোনদেরকে কেন্দ্র করে এক ধরনের অপরাধী চক্র যারা টেকনাফিয়া বিভিন্ন হয়ে উঠছে বলে কোন মাধ্যমগুলোতে এসেছে এবং আমাদের বাহিনীগুলো তৎপর হয়ে উঠেছে এবং অনেকগুলো ব্যাপারই শোনা গেছে একটা হচ্ছে মাছ নদী পারাপাড়ের সময়ে তাদের কাছ থেকে নৌকায় অনেক বেশি ভাড়া আদায় এবং সে কারণে নানাজনকে নানা ধরনের শাস্তি দেওয়া রোহিঙ্গা ভাই বোনরা ফিরে আসার সময় বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণের সময় যার হাতে যতটুকু সম্বল ছিল কারও সঙ্গে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু নগদ অর্থ সেগুলি চিন্তাই করার চেষ্টা করা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে রাতের বেলায় শিশু ছিনিয়ে নিয়ে কিডনি পাচারকারীদের একটি চক্র শিশু পাচারের চেষ্টা করা নারী পাচারের চেষ্টা করা এরকম বিচিত্র অভিযোগ এবং তৎপরতার খবর বিভিন্নভাবে গণমাধ্যমে উঠে এসেছে এবং ক্যাম্পে অবস্থানকালীনও এই কথাগুলো শুনতে পাওয়া গেছে আমরা ক্ষেত্রে প্রশাসনের কাছে আমাদের যারা সেখানে দায়িত্ব পালন করছেন এবং বেসামরিক প্রশাসন যারা রয়েছেন কক্সবাজার এবং সীমান্ত অঞ্চলে টেকনা ফুকিয়ায় তাদের সকলের কাছে আমরা অনুরোধ করব এবং একই সঙ্গে যারা ত্রাণ তৎপরতায় অংশ নিচ্ছেন এবং বিভিন্ন সংস্থা যারা সেখানে অবস্থান করছেন সজাগ দৃষ্টি রাখা এবং এসব অপরাধীদেরকে কঠোর শাস্তির মধ্যে নিয়ে আসা যেন তারা তাদের অপরাধ করতে না পারে এবং রোহিঙ্গা ভাই বোনদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের জীবনকে আরো বিপন্ন আরো বিশিয়ে তুলতে না পারে তাদেরকে আরো অসহায় করে তুলতে না পারে আমরা সর্বশেষ তাদের বিরুদ্ধে যত ধরনের উস্কানিমূলক মিথ্যা অপপ্রচার রয়েছে সেক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখা এবং তাদেরকে কেন্দ্র করে আমাদের দেশে সীমান্ত এলাকায় যে ধরনের অপরাধী চক্রের নানা ধরনের তৎপরতার কথা শোনা যাচ্ছে সেগুলো বন্ধ করার ক্ষেত্রে আমাদের সামরিক বেসামরিক প্রশাসন এবং সেখানে ক্যাম্পে অবস্থানকারী সামরিক বাহিনী এবং নাগরিক পর্যায়ে যারা সেখানে সহায়তা করতে যাচ্ছি সকলকেই যার যার অবস্থানে থেকে পদক্ষেপ নিতে ভূমিকা রাখতে সকলের কাছে আমরা বিনীতি অনুরোধ জানাই আহ্বান জানাই আল্লাহ আমাদের দেশে যেসব ভাই বোন মুসলিম মানুষ আজকে জীবন বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছেন তাদের পাশে যথাযথ সাহায্য এবং সহযোগিতা সহানুভূতি নিয়ে দাঁড়ানোর তৌফিক দান করুন এবং তাদেরকে নিয়ে কোন চক্রের অশুভ খেলা যেন দেশে ঘটতে না পারে সেক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকার এবং সক্রিয় থাকার তৌফিক দান করুন ওয়াহির আলহামদুলিল্লাহ إليك أنت صبا رحيم مصفد بمسايا فاسكن ضياك إنني ضمآن ظل صدايا